বাংলার মাটি বাংলার মাটি কেবলে রে মোর নো বিজি শ্রেষ্ঠ গোলাপ ফুল কে বলেছে মোরনো বিজে মোদিনার বুলবুল কে বলে রে মোর নিজি শ্রেষ্ঠ গোলাপ ফুল কে বলেছে মোরন বিজি মোদিনার বুলবুল কে বলে রে মোর নিজি শ্রেষ্ঠ গোলাপ ফুল কে বলেছে মোর নিজি মোদিনার বুলবুল তিনি তো এমন নজি তিনি তো এমন নি যার সাথে নাই তুল তিনি মুদুর পিও নাবি মো হাম্মা দিন বলে জবাব চুই চামেলি সাপলা ফুল যতই কিছু বলো ভুল বলে জবা বকুল ফুল যতই কিছু বলো ভুল যার সাথে হয় না তুলনা যার সাথে হয় না তুলনা তিনি তো সুল তিনি মুদের প্রিয় বহাম্মী বহুর তিনি প্রিয় বোহাম্ম পরদা বিহীন জার দর্শন হলো আর সতে কিশের সাথে দেই উপমা এই দুনিয়াতে পরদা বিহীন দর্শন হলো আর সতে किशर साथे देते अल्लाह रहा भोबूतीनी अल्लाह रहा भोबूति रसूल रसूल तीन मुद्री पियो नबी मोहम्मद रसूल तीनी मुद्री पियो नबी मोहम्मद रसूल तीन मुद्री पियो नबी मोहम्मद रसूल কোন ভাষাতে করবে প্রকাশ মোর নবী জিরিশান যার সম্মান আল্লা নিজেই যে করেছেন বয়ান কোন ভাষাতে করবে প্রকাশ মোর নবী জিরিশান যার সম্মান আল্লা নিজেই যে করেছেন বয়ান যার সম্মান সেজদা করে যার সম্মানে সেজদা করে ফেরেস্তারাকুল তিনি মুদুরি পিয়নাবি বহাম্মুর রসুল তিন মুদুরি পিয়নবি ওহাম্মুর রসুল তিন মুদুরি পিয়নাবি ওহাম্মুর রসুল বলে রে মোর নিজি শ্রেষ্ঠ গোলাপ ফুল কে বলেছে মোর নিজি মুদিনার বুলবুল কে বলে রে মোর নিজি শ্রেষ্ঠ গোলাপ ফুল কে বলেছে মোর নিজি মুদিনার বুলবুল তিনি তো এমন নী তিনি তো এমন নি যার সাথে নাই তুল Tini mudir piyo nabi Muhammad rasul